মনোযোগ দিয়ে শুনুন ভালো করে খেয়াল করে শুনুন আল্লাহ জীবন উৎসর্গ করে রাসুল সাল্ল আলহ্লামের সম্মানকে রক্ষা করতেন যারা নিজেদের জীবন বাজি রেখে রাসুল সাল্লাই্লামের মর্যাদাকে রক্ষা করতেন এরাই হলেন সাহাবাহাম এদেরকে আল্লাহ তালা তার নবীর জন্য তার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 আমাকে তার এমন কিছু বৈশিষ্ট্য বর্ণনা করে দিন যাতে করে আমি তাকে চিনতে পারি তাকে দেখে লোকেরা বলতো যে খালিদ আল হুজালি হচ্ছে খুবই শক্তিশালী মানুষ তার শরীরে এক হাজার মানুষের সম শক্তি আছে খালিদ আল এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আবদুল্লিবনে উনাইস তাকে বিন্দু পরিমাণ ভয় করলেন না কেননা ইমানদার তো আল্লাহ তালা ছাড়া আর কাউকে ভয় করেন না ইমান দর্রা তো আল্লাহ তালা ছাড়া আর কাউকে পরোয়া করেন না আল্লাভিরু যুবক আব্দুলিবনে উনাইস খালিদালদকে হত্যা করার জন্য তাদেরকে সহায়তা করতে এসেছে তিনি তাদেরকে ধোকা দিলেন কেননা যুদ্ধ মানেই তো এ একথা শুনে খালেদ আল আনন্দিত হয়ে তাকে কাছে টেনে নিল আব্দুল্লিবনে উনাইশ ছিল খুবই বিচক্ষণ তরুণ সে মানুষ সাথে খুব অল্পতেই মিশতে পারত এভাবে কয়েকদিন তার গর্দান দ্বিখণ্ডিত হয়ে গেল আবদুল্লিবনে উনাই উনাইস সফলভাবে তার মিশন শেষ করে মদিনার দিকে রওনা দিলেন সে মদিনায় পৌঁছার পূর্বেই রাসুল সাল্লু আলিহ্লামের নিকট ওই চলে আসলো এবং রাসুল সাল্লু জানিয়ে দেওয়া হল যে আপনার সৈনিক সফল অভিযান পরিচালনা করেছে সে আল্লাহর থেকে বিদায় করে দিয়েছে সে যখন মদিনায় পুষল তখন তাকে রাসুল সাল্লুকে আফলাহাল আল্লাহ তালা তোমার চেহারাকে আলোক উজ্জ্বল করুন আল্লাহ তালা তোমার চেহারাকে আলোকময় করুন কথা বলে রাসুল সাল্লু আলহিহাসাল্লাম নিজের ব্যবহৃত একটি লাঠি তাকে দিয়ে দিলেন এবং তাকে বললেন তুমি এই লাঠিটি তোমার সাথে রাখবে কে আমাদের দিন এই লাঠিটির মাধ্যমে আমি তোমাকে চিনতে পারবো যখন মৃত্যুবরণ করলেন তখন তার কাপনের ভিতরে এই লাঠিটি দেয়া এই এই দিন করবে লাঠিটিকে দিন সাক্ষ্য দিবে দুনিয়াতে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহাল্লামকে সাহায্য করেছিল সে দুনিয়াতে আল্লাহ ও তার রাসুলকে সাহায্য করেছিল প্রিয় উপস্থিতি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এটা ছিল সাহাবাইকার আমি আল্লাহ আনহুমের অবস্থা তারা রাসুলের দুঃশ্ম स्पंदन मुदुर चुप कर बसेंशक कर